আপনি পড়লে এবং মার্ক এস ডান এ ক্লিক করলেই আপনি উপাদান গুলিতে অ্যাক্সেস পাবেন অনুদান আপনি যদি এই সংস্থানটিকে সকলের জন্য বিনামূল্যে রাখতে অবদান রাখতে চান তাহলে আপনার অবদান রাখার কোনো বাধ্যবাধকতা নেই ইনফো এট দ্য রেট ও আর এ যোগাযোগ করুন বা ভিজিট করুন জন্য